আমরা শিক্ষা গ্রহণ করছি আমরা জানছি এবং আলোচনা করছি আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে দুনিয়ার এবং আখেরাতের পাথেও সংগ্রহ করা তৌফিক দেন আল্লাহ আমিন আজকে যে বিষয় বিষয়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 আর তার আরো ধনী হলে আরও ধনী হতে চায় এটাই মানুষের প্রকৃতি সে কথা আমাদেরকে শরীয়ত জানিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ আরও বলেছেন মন লা লাশবান দুটো লোভী কখনো পরিতৃপ্ত হয় না দুটো লোভী এমন আছে যে কখনো পরিতৃপ্ত হয় না তালিব এলমিন ওয়া তালিব দুনিয়া এক হচ্ছে এল অনুসন্ধানকারী আর এক হচ্ছে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 মানুষ হচ্ছে তরা প্রিয় তার মানে সব সময় ছটফট ছটফট করে কোনো জিনিস পেতে ছটফট ছটফট করে জলদি প্রবণ মানুষ হচ্ছে খুবই কাতর সামান্য দুঃখ এলে ভেঙে পড়ে তাই না এসব কথা বিভিন্ন জায়গাতে বলা হয়েছে এক জায়গায় আল্লাহ তালা বলছেন আলা হিব্বাহ জাম্মা তোমরা মালকে কঠিন ভাবে ভালোবাসো প্রাণ ভরে ভালোবাসো সুরাফাজরের বিশ নম্বর আয়াত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 যার হৃদয়কে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যায়স। তার মানে কি সেই কোন লোক কার হৃদয়কে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যায়স অমুসলিম কাফের হৃদয় তাই না তার মানে এ ব্যক্তি কাফের যে অর্থের বিনিময়ে যে দিনকে পর্যন্ত বিক্রি করতে পারে অর্থের জন্য যে দিন পরিবর্তন করতে পারে হয় না হয় না অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে অনেকে কাদিয়ানি হয়ে যাচ্ছে কিসের জন্য পয়সার জন্য সুতরাং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 ধনও চায় সুস্বাস্থ্যও চায় আর মানসিক শান্তি চায় হদি পারে না ওই বল রাখার মতো যেমন বল রাখা অসম্ভব তেমনি এই তিনটে জিনিস রাখা একসঙ্গে অসম্ভব ধনলভী ধনী লোকের ধন তার স্বাস্থ্যের পক্ষে বড় শত্রু অথচ ভালো স্বাস্থ্যের চেয়ে সম্পদ হচ্ছে বেশি মূল্যবান কার কাছে ওর কাছে কিন্তু ভালো স্বাস্থ্য সম্পদের চেয়ে বেশি মূল্যবান তাই না তারা একটা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 আজান হয়ে গেলেও উঠবেন না সকাল হয়ে গেল উঠবেন না বেলা হয়ে গেল উঠবেন না দিনেও ঘুম নিবা শুলেই ঘুম আসে খুব খারাপ জিনিস আর ছয় হলো আরামপ্রিয়তা কোন মেহনতের কাজে আপনি নেই চাকরি পাচ্ছেন না চাকরি পাচ্ছেন এমন চাকরি পাচ্ছেন মেহনত আছে করবেন না চাকরি না পায় সেও ভালো চাকরি করবো না সেও ভালো তবু মেহনতের কাজ করব না এতে নিশ্চয়ই আপনার মাঝে কি সৃষ্টি করবে মন্দ সৃষ্টি করবে অতিরিক্ত ধনসম্পদ মানুষের জন্য মন্দ বই কিছু না ধনে আনে অহংকার আর অহংকারে আনে পতন দর্শক মণ্ডলী আমরা সামান্য বিরতির পর আপনাদের সামনে আবার আসছি কাছে থাকুন সাথে থাকুন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 बुजवार जन की विषय ज्ञान रखा जरूरी জানতে হোলি দেখুন মূল কুরআন ও ইসলামী আদর্শ আজ রাত 8:30 টায় বাপুনর সম্প্রচার সকাল 6:00 টায় বাংলাদেশে পিটিভি বাংলায় шейখ মুসলেহউদ্দিন কেন আল্লাহু তাআলা আশরাকুল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইন্নাহনু নাসালনা যিক্র ওয়া ইন্নাহু লাহুকিামত পর্যন্ত আমীন এই গ্রিক কোনো এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য জামোহান পাঠিয়েছেন जीवन के आलोकित प्रत्यदेश पवित्र कुरान कल रे दस टायब सम्प्रचार सकाल नेश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 তার উপর কোন বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেই মুসলিম চতুর্থ খণ্ড মন গলানো অধ্যায় হাতির সংখ্যা প্রিয় দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা রাখছি ধনলোভের কথা ধনলোভ ভালো না প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না অর্থ হল উত্তম ভৃত্য কিন্তু অর্থ হল নষ্টকারী প্রভু উত্তম ভৃত্ত আবার নষ্টকারী প্রভু অনেক সময় অর্থই অনর্থের মূল হয় আপনার ধ্বংসের কারণই হয় অর্থ অথচ অর্থই এবার আপনাকে বাঁচাতে পারে উল্টো হতে পারে আবার ওই অর্থই অনেক সময় বিপদ ডেকে আনে অনেক সময় অতি লোভে তাঁতি ডোবে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 ইন আল্লাহ আল্লাহিবুল ফারেহিন এই যে আত্মশ্লাঘাযুক্ত অহংকার তুমি করো না এমন খুশি করোনা যে খুশিতে অহংকার আছে আল্লাহ এমন এমন কে পছন্দ করেন না এমনকার যেন বেরিয়ে গেল আল্লাহ তালা খাসাফনা তার ঘর বাড়ি সহ আমি তাকে মাটিতে ধসিয়ে দিলাম সুতরাং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 সেই ঘর থেকে ভালোবাসা জানলা দিকে লাফিয়ে পলায়ন করে খুব খারাপ জিনিস অভাব সুতরাং যেমন অভাব ভালো না তেমনি ধন ধনলোভ ভালো না মাঝামাঝি আমাদেরকে থাকতে হবে টাকার লোভ যারই মাঝে আছে তারই মনে মাঝে অশান্তি আছে টাকার লালসা অন্ধ বধির করে তোলে ফলে হারাম হারালে তোমি সে করতে সক্ষম হয় না আর তার জন্য সে হারাম করে পরিণত হয়ে বসে ফাল্লাহুল মুস্তান আল্লাহ আমাদেরকে না গরিব রাখুন আর না এমন ধনী করুন যাতে আমরা অহংকারী হয়ে যায় এবং সেই ধনবত্তার ফলে আমাদের ধ্বংস নেমে আসে আল্লাহ্মিনা বেহালালিকান হারামিক ওয়িনা বে ফুলিখা আর সামান্য সময় আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসসালামাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো ব্যক্তি শরীয় অনুযায়ী ধনী হয়েছে তো তবুও কি পাঁচশো বছর পরে জান্নাতে যাবে বা কোনো ব্যক্তি ধনী হওয়ার পরে নিশ্চয়ই না যে ব্যক্তি শরীয় হয়েছে শরীয় সম্মত ভাবে উপার্জন করেছে শরীয় সম্মত ভাবে ব্যয় করেছে তার হিসাব সহজ কতটুক জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ক্লিয়ার যদি শরীয় সম্মতভাবে হয় শরীয় সম্মত মানে কি তার কোনো সমস্যা নেই কঠিন হবে কিছুই হবে না শরীয় সম্মত ভাবে সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে যেন আমরা হালাল পথে মাল অর্জন করতে পারি এবং হিসাব যেন ক্লিয়ার রাখি আসসালামাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা মৃত্যুকালীন তার মানে ঋণ অবস্থায় মারা গেছে ইহুদির কাছে পঁচাত্তর কেজি জবের বিনিময়ে বন্ধক রেখেছিলেন নিজের বর্ম। আল্লাহর নবীর অবস্থা তো নিশ্চয়ই আপনারা শুনেছেন আল্লাহর নবীর ঘরে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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानत बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश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 জয়েন্ট ডাক নাহক দেখুন অর্ধাঙ্গিনী নাতঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলা